षड़िंश अध्याय जयो जय जगत मंगल गौरचंद्र दान देह हृदय तो मार पद पद्व एक दिन शुक्लाम्बर ब्रह्मचारी स्थान कृपाएन्न मागिला तोर अन्न इच्छा बड़ किचू भय ना करी हो बल दड़ यहाँ बार, बार। শুনি শুকলাম বড় কাকু করে অপার ভিক্ষু কদম্মুই পাপিষ্ঠ গর্হিত তুমি ধর্ম সনাতন মুই সে মোরে কথা দিবে প্রভু চরণের ছায়া কীটতুল্য নহ মোরে এত বড় মায়া প্রভু বলে মায়া হেন না মনে বড় ইচ্ছা বাসে মোর তোমার ও রন্ধনে সত্তরে নৈবদ্য গিয়া করহ বাসায় আজই আমি মধ্যাহ্নে যাইব সর্বথায় তথাপিহ শুক্লাম্বর ভয় পাই মনে যুক্তি জিজ্ঞাসিলেন সকল স্থানে। সবে বলিলেন তুমি কেন করো ভয় পরমার্থে ঈশ্বরের কেহ ভিন্ন নয় বিশেষে যে জন তানে সর্বভাবে ভজে সর্বকাল তানন্ন আপনেই খোঁজে আপনে শুদ্রার পুত্রবিদুরের স্থানে অন্ন মাগি খাই লেন ভক্তির কারণে ভক্তস্থানে মাগি খাই প্রভুর স্বভাব দেহ গিয়া তুমি বড় করি অনুরাগ তথাপিহ তুমি যদি ভয় বাসমনে আল গছে তুমি গিয়া কর রন্ধনে বড় ভাগ্য তোমার এমত কৃপা যারে শুনি দিজ হরিষে আইলানি নিজ ঘরে স্নান করি শুক্লাম্বর অতি সাবধানে সুবাসিত জল তপ্ত করিলা পনে তণ্ডুল সহিত তবে দিব্য গর্ভর আলগে দিয়া বিপ্র কইলা করজোর জয় কৃষ্ণ গোবিন্দ গোপালী বলিতে লাগিলা শুক্লাম বর সেই সেইখণে ভক্ত অন্ রমা জগৎ মাতা দৃষ্টিপাত করিলেন মহাপতিব্রতা ততক্ষণে সর্বামৃত হইল সে অন্ন স্নান করি প্রভু হাসি হইলাও প্রসন্ন সঙ্গে নিত্যানন্দ আদি আপ্ত কতজন তিতাবস্ত্র এরিলেন শিশন আপনে লইয়া অন্য তা নিচ্ছা পালি শুক্লাম্বর দেখিয়া হাসেন কুতুহলি গঙ্গার অগ্রেতে ঘর গঙ্গার সমীপে বিষ্ণু নিবেদন করিলেন বড় সুখে হাসির বসিলেন প্রভু আনন্দে ভোজনে নয়ন ভরিয়া দেখে সব ভৃত্যগণে ব্রহ্মাদির যজ্ঞভোক্তা শ্রীগৌর সুন্দর শুক্লাম্বর অন্ন খায় বড় দুষ্কর হেন প্রভু বলে জন্ম যাবত আমার এমন অন্নের সাধু নাহি পায় আর কি গর্ভ থরের সাধু না পারি কহিতে আল গছে মতো বা রান দিল কোন মতে তুমি হেন জন্সে আমার বন্ধুকুল তোমা সব লাগিসে আমার আদিমূল শুক্লাম্বর প্রতি দেখি কৃপার বৈভব কান্দিতে লাগিল অন্য অন্য ভক্ত সব এই মতো প্রভু পুন পুনঃ আশ্বাদিয়া করিলেন ভোজন আনন্দযুক্ত হইয়া যে প্রসাদ পায়েন ভিক্ষুক শুক্লাম্বর দেখু ক ভক্ত যত পাপী কটিশ্বর ধনে জনে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পায় ভক্তিরসে বস প্রভু সর্বশাস্ত্রে গাই বসিলেন প্রভু প্রেমে ভোজন করিয়া তাম্বুল খায়েন প্রভু হাসিয়া হাসিয়া পাত্রলৈ বৃত্তগণ ভুলিলা আনন্দে ব্রহ্মাশিব অনন্ত যে পাত্র শিরে বন্দে কি আনন্দ হইল সে ভিক্ষুকের ঘরে এমত কৌতুক করে প্রভু বিশ্বম্ভরে কৃষ্ণ কথা প্রসঙ্গ কহিয়া কতক্ষণ सेखने महाप्रभु करक्त गण कर तथाई सयन तथी मध्य अद्भुत देख एक ठाकुरे एक शिष्य श्री विजय दास से महापुरुषे किचु देखा प्रकाश नवद्वीपे मत नहीं आखरिया प्रभुरे अनेक पुथी दियाे लिखिया आखरिया विजय करिया घषे মর্ম নাহি জানে লোক ভক্তিহীন দোষে সয়নে ঠাকুর তান অঙ্গে দিলা হস্ত বিজয় দেখেন অতি অপূর্ব সমস্ত হেমস্তম্ভ প্রায় হস্ত দীর্ঘ সুবলন পরিপূর্ণ দেখে তথি রত্ন আভরণ শ্রীরত্ন মুদ্রিকা যত অঙ্গুলির মূলে না জানি কি কটি সূর্য চন্দ্রম নিজলে আব্রহ্ম পর্যন্ত সব দেখে ময়। हस्त देखी पर विजय विजय उद्योग मात्र कर श्रीहस्त दिलें प्रभुार मुखेते प्रभु बतदिन मुत्े पाचे कह ये कथा एत हसे प्रभु विजय चाहिया विजय उठिला महाुंकार करिया विजय हूँकारे जागिला भक्तगण ধরেন বিজয় তবু না যায় ধরন কতক্ষণ উন্মাদ করিয়া মহাশয় শেষে হইলা পরানন্দ মূর্ছিত তন্ময় ভক্তগণ বুঝিলেন বৈভব দর্শন সর্বগণ লাগিলেন করিতে ক্রন্দন সবারে জিজ্ঞাসে প্রভু কি বল ইহার আচম্বিতে বিজয়ের বড়ত তো হুঙ্কার প্রভু বলে জানিলাম গঙ্গার প্রভাব বিজয়ের বিশেষে গঙ্গায় অনুরাগ নহে শুক্লাম্বর গৃহে দেবধিষ্ঠান কিবা দেখিলে নিহা হা সে প্রমাণ এত বলি বিজয়ে রঙ্গে দিয়া হস্ত চেতন করিল হাসে সমস্ত উঠিয়াও বিজয় হইলা জরপ্রায় সপ্তদিন ভ্রমিলেন সর্বন দিয়ায় না হার রহিত দেহ ধর্ম ভ্রমেন বিজয় দিনে বাহ্য চেষ্টা জানিলা বিজয় শুক্লাম্বর ঘৃহ সব রঙ্গ হয় শুক্লাম্বর ভাগ্য বলিবার শক্তিকার গৌরচন্দ্র অন্নপরি গ্রহ কইলা যার এই মত ভাগ্যবন্ত শুক্লাম্বর ঘরে গোষ্ঠীর সহিত গৌর সুন্দর বিহরে বিজয়ের কৃপা শুক্লাম্বরান্ন ভজন ইহার শ্রবণে মাত্র মিলে ভক্তিধন নবদ্বীপে শ্রীগর সুন্দর সর্ববেদ্য বন্দলীলা করে নিরন্তর এই মত বৈষ্ণবের ঘরে ঘরে প্রতিদিন নিত্যানন্দ সংহতি বিহরে নিরবধি প্রেমরসে শরীরবিহ ভাবধর্ম যত তাহা প্রকাশে সকল মৎস্য কূর্ম নরসিংহ বরাহ বামন রঘুসিংহ বদ্ধ কলকি শ্রী নন্দনন্দন এই মত যত অবতার সব রূপ হয় প্রভু করি ছল। এই সকল ভাব হই লুকায় তখনে সবে না ঘুচিল রাম ভাব চিরদিনে মহামত্ত হইলা প্রভু হলধর ভাবে মদানো মদানো ডাকে উচ্চ রবে নিত্যানন্দ জানেন প্রভুর সমিহিত ঘট ভরি গঙ্গা জল দেন সাবহিত হেন সে হুঙ্কার করে হেন সে গর্জন নবদ্বীপ আদি করি কাপে ত্রিভুবন হেন করেন মহা মহাতাণ্ডব প্রচন্ড পৃথিবীতে পড়িলে পৃথিবী হয় খণ্ড তলমল করে ভূমি ব্রহ্মাণ্ড সহিতে ভয় পায় ভৃত্য সব সে দেখিতে বলরাম বর্ণনা গায়েন সবে গীত শুনিয়া হইন প্রভু আনন্দে মরছিৎ আর যা তর্যা পরেন পরমমত্ত প্রায় ঢুলিয়া ঢুলিয়া সব অঙ্গনে বেড়ায় কি সৌন্দর্য প্রকাশ হইল রাম ভাবে দেখিতে দেখিতে কারো আরতি না ভাবে অতি অনৈর্বচনীয় দেখি মুখ চন্দ্র ঘন ঘন ডাকে নিত্যানন্দ নিত্যানন্দ कदाचित कख प्रभुर बाह्य है प्राण जाए मोर सबे कथा कह प्रभु बप कृष्ण राखी राखिले प्राण लेन देखी जठा हेन जेठा बलरण यिया प्रभु हेन मूर्छा जाए देखी त्रासे भक्त बन क्ये क्रिया करें प्रभु से ही নানাভাবে নৃত্য করে জগন্নাথ সুত কখনো বা বিহ প্রকাশ হেন হয় অকথ্য অদ্ভুত প্রেম সিন্ধু যেন বয় হেন ডাকিয়া প্রভু করেন রোদন শুনিলে বিদীর্ণ হয় অনন্ত ভুবন আপনার রশিপ্রভু আপনি বিহল আপনা পাশুরি যেন কর এ সফল পূর্বে যেন গোপীসব সব কৃষ্ণেরও বিরহে পায়েন মরণ ভয় চন্দ্রের উদয়ে সেই সব ভাব প্রভু করিয়া শিকার কান্দে সবার গলা ধরিয়া অপার ভাবা ভাবাবেশে প্রভুর দেখিয়া বিহলতা প্রদান করেন গৃহে সচি জগৎ মাতা এই মতো প্রভুর অপূর্ব প্রেমভক্তি মনুষ্য কি তাহা বর্ণী বারে ধরে শক্তি নানা রূপে নাট্য প্রভু করে দিনে দিনে যে ভাব প্রকাশ প্রভু করেন যখনে একদিন গোপীভাবে জগত ঈশ্বর বৃন্দাবন গোপী গোপী বলে নিরন্তর ফোন যোগে তহি এক পড়ুয়া আইল ভাবমর্ম না জানিয়া সে উত্তর দিল গোপী গোপী কেন বলো নিমাই পণ্ডিত গোপী গোপী ছাড়ি কৃষ্ণ বল হ তরিত কি পূর্ণ জন্মিবে গোপী গোপী নাম লইলে কৃষ্ণ নাম লইলে সে পুণ্য বেদে বলে ভিন্ন ভাব প্রভুর সে অজ্ঞে নাহি বুঝে প্রভু বলে দস্যু কৃষ্ণ কোনজন ভজে কৃতগ্ন হইয়া বালি মারে দোষে স্ত্রীজিত হইয়া কাটে স্ত্রী নাক কানে সর্বস্ব লইয়া বলি পাঠায় পাতালে কি হইবে আমার তাহার নাম লইলে এত বলি মহাপ্রভু স্তম্ভ হাতে লইয়া পড়ুয়া মারিতে যায় ভাবা বিষ্ট হইয়া আথে ব্যথে পড়ুয়া উঠিয়া দিলরর, রর ধায় মহাপ্রভু বলে ধর ধর দেখিয়া প্রভুর ক্রোধ ঠেঙ্গা হাতে ধায় সত্তরে সংশয় মানি পড়ুয়া পলায় ভিন্নভাবে যায় প্রভু না পড়ুয়া প্রাণ লইয়া মহাত্রাসে যায় পলাইয়া আথে ব্যথে ধাইয়া প্রভুর ভক্তগণ লেন ধরিয়া প্রভুরে ততক্ষণ সবে মেলি স্থির করাইলেন প্রভুরে মহাভয়ে পড়ুয়া পলাইয়া গেল দূরে সত্তরে চলিলা যথা পড়ুয়ার গণ সর্ব অঙ্গে বহে ঘন এ ঘন সম্ভ্রমে জিজ্ঞাসে সবে ভয়ের কারণ কি জিজ্ঞাসা আজি ভাগ্যে রহিল জীবন সবে বলে বড় সাধু নিমাই পণ্ডিত দেখিতে গেলাম আমি তাহার গরিত দেখিলাম বসিয়া জপেন এই নাম অহর্ণির গোপী গোপী না বলে আমি বলিলাম কি কর পণ্ডিত কৃষ্ণ কৃষ্ণ বলো যেন শাস্ত্রেরও বিহিত এই বাক্য শুনি মহা ক্রোধ অগ্নি হইয়া ঠেঙ্গা হাতে আমারে আইলো খেয়া দাঁড়িয়া কৃষ্ণেরও হইল যতিক কো গালাগালি তাহার মুখে আমি আনিতে না পারি রক্ষা পাইলাম আজি পরমায়ুগুণে কহিলাম এই আজি কার বিবরণে শুনিয়া হাসে সব মহামূর্খগণে বলিতে লাগিলা যার যেন লয় মনে কেহ বলে ভালো তো বৈষ্ণব বলে লোকে ব্রাহ্মণ লঙ্ঘিতে আই সেন মহাকপে কেউ বলে বৈষ্ণব বা বলিব কেমনে কৃষ্ণ হেন নাম যদি না বলে বদনে কেহ বলে শুনিলাম অদ্ভুত আখ্যান বৈষ্ণবে জপয়ে মাত্র গোপী গোপী নাম কেহ বলে এতবা সম্ভ্রম কেন করি আমরা কি ব্রাহ্মণের তেজ নাহি ধরি দেহ সে ব্রাহ্মণ আমরা কি বিপ্র নহি তেহ মারিবেন আমরা কেনই বা সহি রাজা তো নহেন মারিবেন কেনে। আমরাও সমবায় হও সর্বজনে যদি তেহ মারিতে ধেন পুনর্বার আমরা সকল তবে আর তিহ নবদীপে জগন্নাথ মিশ্রপুত আমরাও নহি অল্প মানুষের অসুত হেরোসবে পড়িলাম কালিতার সনে আজি তিহ গোসাই বা হইল কে মনে এই মতো যুক্তি করিলেন পাপিগণ জানিলেন অন্তর্জামী শিশন একদিন মহাপ্রভু আছেন বসিয়া চতুর্দিকে সকল পার্সদা এক বাক্য অদ্ভুত বলিলিত কেহ না বুঝিল অর্থ সবে সবেচমিত করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে ওলটিয়া আরো কফ বাড়িল দেহতে বলি অট্ট অট্ট সর্বলোকনাথ কারণ না বুঝি ভয়ে জন্মিল সবাদ নিত্যানন্দ বুঝিলেন প্রভুর অন্তর জানিলেন প্রভু শীঘ্র ছাড়ি বেনলামগ্ন নিত্যানন্দ রায় হইব সন্ন্যাসী রূপ প্রভু সর্বথায় এ সুন্দর কেশের হইব অন্তর ধান দুঃখে নিত্যানন্দের বিকল হইল প্রাণ অনেকে ঠাকুর নিত্যানন্দ হস্তে ধরি নিভৃতে বসিলা গিয়া গৌরাঙ্গু বলে শোনো নিত্যানন্দ মহাশয় তোমারে কহিয়া নিজ হৃদয় নিশ্চয় ভালো শেয়াইলাম আমি জগত আমি খাইলু সংহারিতে আমা দেখি কথা পাই বেকবন্ধ নাশ এক গুণবদ্ধ ছিল হইল কোটি পাশ আমারে মারিতে যাবে করিলে কো মনে তখনই পড়ি গেল অশেষ বন্ধনে ভালো লোক তারিতে করিল অবতার আপনে করিল সব জীবেরও সংহার দেখি কালি শিখাসূত্র সব মুরাইয়া ভিক্ষা করি বাড়াই মু করিয়া যে যে জনে চাহিয়াছে মরে মারিবারে ভিক্ষুক হইমু কালি তাহার দুয়ারে তবে মোরে দেখি সেই ধরিবে চরণ এই মতে উদ্ধারিব সকল ভুবন সন্ন্যাসী রে সর্বলোক করে নমস্কার সন্ন্যাসী রে কেহ আর না করে প্রহার সন্ন্যাসী হইয়া কালী প্রতি ঘরে ঘরে ভিক্ষা করি বলো দেখো কেবা মোরে মরে তোমারে কহলু এই আপন হৃদয় গারীহস্ত বাসমুই ছাড়িব নিশ্চয় ইথে কিছু দুঃখ তুমি না ভাবিও বিধি দেহ তুমি মোরে সন্ন্যাস কারণে যে রূপ করাও তুমি সেই হইব আমি এতে ক বিধান দেহ অবতারও জানি জগত উদ্ধার যদি চাহ করিবারে ইহাতে নিষেধ নাহি করিবে আমারে ইথে তুমি দুঃখ না ভাবিও কোনোক্ষণ তুমি তো জানো হব তারেরও কারণ শুনি নিত্যানন্দ শ্রী শিখার অন্তর্ধান অন্তরে বিদীর্ণ হইল মন দেহ প্রাণবিধি দিব হেন নাই সে বদনে অবশ্য করিবে প্রভু জানিলেন নিত্যানন্দ বলে প্রভু তুমি ইচ্ছাময় যে তোমার ইচ্ছা প্রভু সেই সে নিশ্চয় বিধি বা কে তোমারে দিতে পারে সেই সত্য যে তোমার আছয়ে অন্তরে সর্বলোক পালো তুমি সর্বলোকনাথ भलो है जे मते से विदित तुम्हत जे रूपे करीबा प्रभु जगत उद्धार तुम्हें से जानयार स्वतंत्र परमानंद तुमार चरित तुम्हें करीबे से ही हईबे निश्चित तथापिह कह सब सेवकर स्थान के बाकी बोलता हा शह अपने तब तुम इच्छा करीबे रे কে তোমার ইচ্ছা প্রভু বিরোধীতে পারে নিত্যানন্দ বাক্যে প্রভু সন্তোষ হইলাম পুনঃ আলিঙ্গন করিতে লাগিলাম এই মতো নিত্যানন্দ সঙ্গে যুক্তি করি চলিলেন বৈষ্ণব সমাজে গৌরাঙ্গ শ্রীহরি গৃহ ছাড়িবেন প্রভু জানি নিত্যানন্দ বাহ্য নাহি স্ফুরে দেহ হইল নিঃস্পন্দ সির হই নিত্যানন্দ মনে মনে গনে প্রভু গেলে আই প্রাণ ধরিব কেমনে কেমতে বঞ্চিব আই কাল দিবা রাতি এতে ক চিন্তেতে মূর্ছা পায় মহামতি ভাবি এর দুঃখ নিত্যানন্দরায় রায় বসিয়া প্রভু কান্দয়ে সদায় মুকুন্দের বাসায় আইলা গৌরচন্দ্র দেখিয়া মুকুন্দ হইলা পরম আনন্দ প্রভু বলে গাও কিছু কৃষ্ণেরও মঙ্গল মুকুন্দ গায়েন প্রভু শুনিয়া বিহল বল হুঙ্কার করয় দ্বিজমণি পূর্ণবন্ত মুকুন্দের শুনি দিব্য ধনী হনেকে করিলা প্রভু ভাব সম্বরণ মুকুন্দের সঙ্গে তবে কহেন কথন প্রভু বলে মুকুন্দ শুনহ কিছু কথা বাহির হইব আমি না রহিব হেথা হস্ত আমি ছাড়ি বংশুনিশ্চিত শিখা সূত্র ছাড়িয়া চলিব যে কাকতি করিয়া বলে মুকুন্দ মহাশয় যদি প্রভু এমত সে করিবা নিশ্চয় দিন কথ এই রূপে করহ কীর্তনে তবে প্রভু করিবা সে যে তোমার মনে মুকুন্দের বাক্য শুনি শ্রীগৌর সুন্দর চলিলেন যথায় আছেন গদাধর সম্ভ্রমে চরণ বন্দিলেন গদাধর প্রভু বলে শুনো কিছু আমার উত্তর না গদাধর আমি গৃহবাসে যেতে দিকে চলিবাম কৃষ্ণেরও উদ্দেশে শিখা সূত্র সর্বথায় আমি না রাখিব মাথা মোড়াইয়া যেতে দিকে চলি যাব শ্রী শিখার অন্তর্ধান শুনি ধর বজ্রপাত যেন হইল শিরেরও পর অন্তরে দুঃখিত হই বল ধর, যত কদ্ভুত প্রভু তোমার উত্তর শিখা সূত্র ঘুচাইলেই সে কৃষ্ণ পাই গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই মাথা মোড়াইলে প্রভু কিবা কর্ম হয় তোমার সে মত এ বেদের মত নয় অনাথিনি মায়েরে বা কেমতে ছাড়িবে প্রথমে জননী বধের ভাগী হবে তুমি গেলে সর্বথা জীবন নাহিত সবে অবশিষ্ট আছো তুমি তার প্রাণ ঘরেতে থাকিলে কি ঈশ্বরের প্রীত নয় গৃহস্থ সে সবার প্রীতের স্থলী হয় তথাপিহ মাথা মুন্ডাইললে স্বাস্থ্য পাও যে তোমার ইচ্ছা তাই করি চলে যাও এই মতো আপ্ত বৈষ্ণবের স্থানে স্থানে শিখা সূত্র ঘুচাই মু বলছি পরয় কারু না করিবেন মহাপ্রভু শিখার মুন্ডন শ্রী সংহরিয়া কান্দে সর্বভক্ত বন বলে সে সুন্দর চাচর আর মালা গাথিয়া কি দিবতাও পরে কেহ বলে না দেখিয়া সে কেশ বন্ধন কেমতে রহিবে জীবন সে কেশের দিব্য গন্ধ না লইবার এত বলি সিরে কর হানয় অপার কেহ বলে সে সুন্দর কেশে আরবার বার আম লিয়া কি বা করিব সংস্কার হরি হরি বলি কে হো কান্দে উচ্চের সাগরে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দাবনত ছু পদযুবেদান ইতি চৈতন্য ভাগবতী মধ্য খণ্ডে শুক্লাাম্বর বিজয় প্রসাদ বর্ণ তথা বিদ্যার্থী শোধন রূপ জ্যোতি গ্রহণ ইচ্ছা বর্ণঞ্চ नाम सरविंश अध्याय